এই হবে বুকে মানুষ পরিবেশিতামের জীবন কথা সিরা সিরিজে আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু বদর এবং ওহুদের মধ্যবর্তী কিছু ঘটনা ইসলামের ইতিহাসে বদর উঁহদ খন্দক হুতাইবিয়া সন্ধি মক্কা বিজয় এগুলো হচ্ছে এক একটি মাইল ফলক তবে মদিনার দশ বছর সময়ের পুরোটা জোরেই ছিল যুদ্ধ আর যুদ্ধ আমরা আগেই বলেছি সিরাতের যুদ্ধগুলোকে দুই ভাগে ভাগ করা যায় গাজওয়া এবং সারিয়া সাধারণভাবে গাজওয়া হল সেসব যুদ্ধ বা অভিযান যেগুলিতে রসুল্লাহ সাল্লাহ সরাসরি অংশ নিয়েছেন অভিযান যেগুলিতে রসুল আলী অংশ নেননি তবে উদ্দেশ্যের বিচারে এই গাজওয়া এবং সারিয়াগুলোকে অনেক ভাগে ভাগ করা যায় কিছু অভিযানের উদ্দেশ্য ছিল সামরিক শক্তির প্রদর্শনীর মাধ্যমে শত্রুদের অন্তরে ভয় সৃষ্টি করা কিছু অভিযানের উদ্দেশ্য ছিল আচমকা আক্রমণের মাধ্যমে কোন পূর্ব পরিকল্পিত আক্রমণকে ভন্ডুল করে শত্রুদের ছত্রভঙ্গ করে দেওয়া কোন কোন অভিযানের উদ্দেশ্য ছিল শত্রুদের নিষ্ক্রিয় করে রাখা ওহউদ খন্দক এগুলো ছিল মূলত প্রতিরোধ এবং প্রতিরক্ষা যুদ্ধ অন্যদিকে মক্কা বিজয় ছিল মক্কাকে মুশ্রিকদের হাত থেকে মুক্ত করার জন্য জিহাদ সময় ও পরিস্থিতি অনুসারে এক একটি অভিযান ও যুদ্ধের এক এক রকম উদ্দেশ্য ছিল বদরে যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজড়ি দ্বিতীয় বর্ষে আর ওহুদ তৃতীয় বর্ষে এই এক বছরের মধ্যে কি কি যুদ্ধ হয়েছিল আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা তিনটি ভাগে ভাগ করব প্রথম ভাগে থাকছে বনুকায়নকার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধের পরিসর ও প্রভাব বিচারে বনুকায়নকার যুদ্ধ বেশ গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ছিল এটি ছিল এই সময়ের মধ্যে সংঘটিত একমাত্র বড় একটি অভিযান এরপরে আলোচনা করব কয়েকটি সারিয়া বা সামরিক অভিযান নিয়ে এগুলো ছোটকার ছিল যাদের বিরুদ্ধে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছিল তারা খুব শক্তিশালী কোন রাজনৈতিক শক্তি ছিল না তবে আরবের বুকে ইসলামের একটি রাজনৈতিক শক্তি হিসেবে উত্থানে এই ছোট ছোট সারিয়াগুলো সামগ্রিক বিচারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একটা সভ্যতা কখনও কয়েকটি যুদ্ধে জয়ী হবার মাধ্যমে গড়ে ওঠে না বরং এখানে রাজনৈতিক পরিকল্পনা অন্য দেশ বা শক্তির সাথে কূটনৈতিক সম্পর্ক সামরিক আধিপত্য অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তা অনেকগুলো বিষয় জড়িত এই এইগুলো ছিল তেমনি একটি বড় পরিকল্পনার অংশ সিরাত পর্যালোচনায় আমরা দেখব রসুল্লাহ সাল্ল আলহাম তার সমস্ত শত্রুদের সাথে একই রকম কৌশল প্রয়োগ করেননি কোন শত্রুকে তিনি কঠোর হস্ত জিহাদের মাধ্যমে দমন করেছেন কোন কোন সূত্রকে তিনি সামান্য সামরিক শক্তি প্রয়োগ করে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করেছেন সারিয়াগুলো এই কৌশল ভূমিকা রেখেছিল তৃতীয় ভাগে আমরা আলোচনা করব কাবেন আশরাফের হত্যাকাণ্ড নিয়ে এই ধরনের হত্যাকাণ্ডকে বলা হয় আল এখিতিয়াল বা গুপ্ত হত্যা এই অপারেশনটি অন্যান্য গাজুয়া বা সারিয়ার মতো ছিল না কারণ এখানে খুব প্রভাবশালী একজনকে গোপনে হত্যা করা হয়েছিল যে কিনা একাধারে একজন মিডিয়া ব্যক্তিত্ব রাজনীতির মাঠে প্রভাবশালী এবং যুদ্ধের উস্কানিদাতা এবং সবশেষে আমরা আলোচনা করব এই দুই বছরের কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ঘটনা নিয়ে শুরু করা যাক বিরুদ্ধে অভিযান নিয়ে। আমাদের প্রথম আলোচনা হচ্ছে বনু কায়নুকার অভিযান যেটি ঘটেছিল হিজরি দ্বিতীয় বর্ষের সওয়াল মাসে আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি ইহুদিরা কিভাবে ধীরে ধীরে মুসলিমদের শত্রু হয়ে ওঠে শুরু থেকেই তারা সনদের প্রতি শ্রদ্ধাশীল ছিল না পরবর্তীতে তাদের হুমকি ধামকি প্রকাশ্য শত্রুতা আর ষড়যন্ত্রের মাত্রা কেবল বাড়তেই থাকে একটা পর্যায়ে মুসলিমদের সাথে তাদের বিরোধ অবসমভাবেই হয়ে পড়ে আর তেমনি একটি উত্তেজনাকর পরিস্থিতিতে একটি ঘটনা ঘটে যা বনকায়ন কাকে সরাসরি মুসলিমদের বিরুদ্ধে ঠেলে দেয় ইতিহাসে আমরা দেখি হয়তো একটি ছোটখাটো ঘটনা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে বা ব্যাপক পরিবর্তনের পথ খুলে দিয়েছে তবে এটা ভুলে গেলে চলবে না প্রায় দেখা যায় এই ছোট ঘটনাগুলো আসলে বড় পরিবর্তনের মূল কারণ নয় বরং প্রভাবক মাত্র ইহুদিদের সাথে মুসলিমদের শত্রুতার আসল কারণগুলো আমরা আগে আলোচনা করেছি এখন যে ঘটনাটা আলোচনা করব সেটি এই শত্রুতাকে সরাসরি একটি সামরিক সংঘাতের রূপ দিয়েছে ঘটনাটি ঘটেছিল যুদ্ধের পর একদিন এক মুসলিম মহিলা বাজারে গেলেন মদিনায় অলংকারের ব্যবসা ছিল ইহুদিদের হাতে সেই মুসলিম মহিলা অলঙ্কার কেনা বা বেচার জন্য বাজারে গেলেন বাজারে গিয়ে এক দোকানের মেঝেতে বসলেন দোকানের মালিক ছিল ইহুদি তার হাতে অলংকার দিলেন সেখানে আরো কিছু ইহুদি লোক ছিল তারা তার মুখের পর্দা সরানোর জন্য পটাতে চাইল চাপাচাপি করল কিন্তু তিনি অস্বীকৃতি জানালেন এর মধ্যে দোকানের মালিক চুপিচুপি তার পেছনে গিয়ে দাঁড়ল মেঝেতে ছড়িয়ে থাকা কাপড়ের নিচ দিকটা পেরেক দিয়ে মাটির সাথে গেথে দিল মহিলা এসব খেয়াল করেননি যখনই উঠে দাঁড়াতে গেলেন পেরেকে টান খেয়ে তার শরীর থেকে কাপড় সরে গেল তিনি চিৎকার দিয়ে উঠলেন একজন মুসলিম নারীকে এভাবে অপদস্ত হতে দেখে বাজারেরই এক পুরুষ প্রচণ্ড রেগে গেলেন তিনি ইহুদি দোকানদারকে আক্রমণ করে মেরে ফেললেন আর তার পরপরই ইহুদি মাস্তানগুলো মুসলিম লোকটার উপর চড়াও হলো। তাকে মারতে মারতে তারা মেরেই ফেললো। এর জের ধরে নিহত মুসলিম ব্যক্তির গোত্রের সাথে বনুকায়নুকার মারামারি বেঁধে গেল এই সংবাদ তাৎক্ষণিকভাবে প্রেরণ করা হলে তিনি মুহাজির ও আনসারদের সমন্বয়ে সেনা দল প্রস্তুত করে অভিযানে নামলেন মোদিনার অস্থায়ী গভর্নর ছিলেন আবুল্লুবাবা ইবিনাল মনজির রদুল্লাহ আনহু রসুল্লাহ আলহাম তাদের দুর্গ আক্রমণ করে অবরোধ করলেন তাদের দিলেন তাদের এই কাজের জন্য তাদের সাথে চুক্তি বাতিল হয়ে গেছে পনেরো দিনের জন্য তাদের দুর্গ অবরোধ করে রাখা হল আর এই ইহুদিরা যারা কিনা দুদিন আগেও নিজেদের যুদ্ধ ক্ষমতা নিয়ে আসফালন করে বলেছিল আমাদের সাথে যুদ্ধ করতে আসলেই টের পাবে সত্যিকারের যোদ্ধা কাকে বলে সেই একই বনকাইন যখন অবরোধ করা হলো তখন তারা দুর্গের মধ্যে ভয়ে কেঁপে অস্থির উপায় না দেখে তারা আত্মসমর্পণ করতেও রাজি হয়ে গেল কোন প্রতিরোধ গড়ল না রসলুল্লাহ আলীজিরাকে আদেশ দিলেন বনু কায়নুকার ইহুদিদের বেঁধে রাখতে বনু কায়নুকার মিত্র ও বন্ধু মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবেন উবাই এই দৃশ্য দেখে খুব কষ্ট পাচ্ছিল ইহুদিদের করুণ পরাজয়ের দৃশ্য তাকে খুব পীড়া দিচ্ছিল সে রসল্লাহ সাল্লু আলিহাস্লামের সাহাবি আল মঞ্জিরকে আদেশে সরে বলল মঞ্জির ছেড়ে দেওয়াদের মঞ্জির বললেন কি ছেড়ে দেব মানে আল্লাহ রসুল আদেশ করেছেন এদের বেঁধে রাখতে আর তুমি বলছ এদের ছেড়ে দিতে যে এদের বাধন খুলে দেবে আমি তাকে হত্যা করব মুজের কড়া জবাব পেয়ে আবদুল্লাহ ইবেন উবাই বুঝতে পারল এই মদিনা আর তার মদিনা নয় এই মদিনা এখন আল্লাহ রসুলের মদিনা এখানে ইবেন উবাইয়ের কথা চলে না আলমুনজারকে সে আর ঘাটাল না বাধ্য হয়ে রসুল্লাহ সাল্ল আলহামের কাছে গেল ইহুদিদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমার মিত্রদের প্রতি একটি সদয় হন ইয়সুল সাড়া দিলেন না একই কথা বলল আমার মিত্রদের প্রতি সদয় হন আপনার দোহাই লাগে রসুল্লাহ সালু আলিহাস্লাম পেছনে ফিরলেন কিন্তু এবারও কোনো সাড়া দিলেন না ইবিন উবাই মরিয়া হয়ে উঠল সে রসুল্লাহ সাল্লু আলহিহাসালামের পকেটে আর বর্মের ভেতরে হাত ঢুকিয়ে দিল যেন রসুল্লা সাল্লাহ করতে না পারেন ছাড়ো আমাকে অভিশাপ যেতে দাও বলছি ইবেন উবাই তার হাতের মুষ্টি আরো শক্ত করে বলল যতক্ষণ পর্যন্ত আপনি আমার মিত্রদের প্রতি সদয় হবেন না ততক্ষণ আমি আপনাকে ছাড়ব না তাদের মাঝে সাতশো জন যোদ্ধা আমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিল সাদাকলো সবার বিরুদ্ধে আমার জন্য যুদ্ধ করেছিল আর আপনি তাদের সবাইকে এক সকালে মেরে সাফ করে দিতে চান আমি তো আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করছি রসুল্লিহাস্লাম বললেন ঠিক আছে তবে তারা তোমারই থাকবে আবদুল্লাহ ইবিন উবায়ের চাপাচাপিতে রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তাদেরকে ছেড়ে দিলেন হত্যা করলেন না তবে মদিনা থেকে বের করার আদেশ দিলেন বনুকায়নুকার লোকজন এ যাত্রায় বেঁচে গেল মদিনা থেকে বের হয়ে শামের দিকে অর্থাৎ সিরিয়ার দিকে যাত্রা করল যাত্রার করতে ছিলেন উবাদ সামিক রাদু মদিনা থেকে বেরোবার আগে তাদের কাছ থেকে যুদ্ধের গণিমত হিসেবে টাকা নেওয়া হয় এই টাকা মুসলিমদের মাঝে বন্টন করে দেয়া হয় এখন বনুকায়নুকার অভিযান থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথমত বিচক্ষণতা রসুল্লা সাল্লু আলিউলাম মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবিনের সাথে খুব বিচক্ষণ আচরণ করেছিলেন উবাই একটা সময়ে প্রকাশ্যে ইসলামের শত্রুতা করত কিন্তু বদরযুদ্ধের পর সে আর তার লোকেরা ভোল পালতে ফেলে তারা বাদ্যত নিজেদের মুসলিম বলে দাবি করতে থাকে এই কারণে রসুল্লাহ সাল্লাহ আলিউলাম ইবিন উবাইয়ের সাথে সরাসরি শত্রুতা এড়িয়ে গেছেন বরং ধৈর্যের সাথে তাকে সামাল দিয়েছেন এর পেছনে দুটো কারণ ছিল প্রথমত দেখানোর কারণে একটা সম্ভাবনা ছিল যে উবাই হয়তো এক সময় সত্যিকারের মুসলিম হবে আর তার দেখা দেখি তার অনুসারীরাও সত্যিকারের মুসলিম হবে। ফলে মদিনার ঐক্য ফিরে আসবে যদিও সেটা হয়নি ইবেন উবাই মুনাফিক হিসেবেই মারা গেছে দ্বিতীয়ত আনসারদের অনেকে তখন সবে মাত্র মুসলিম হয়েছেন যেহেতু তাদের ইসলাম গ্রহণের বয়স বেশি নয় তাই হতে পারে তাদের জাহেলিয়াতি ভাবনা থেকে তারা পুরোপুরি মুক্ত হতে পারেননি এই অনেকেই আব্দুল্লাহ অনেকেই উবাইকে সম্মান করত পছন্দ করত কেননা এতদিন যাবৎ সেই ছিল তাদের নেতা তারা বুঝতে পারত না যে এই লোকটি আসলে একটা মোনাফিক তারা তাকে সৎ এবং আন্তরিক মনে করত এই ন মুসলিমদের মানসিকতার কথা মাথায় রেখে নবীজ সাল্লাহ আলি ওয়াসলাম আবদুল্লাহ ইবেন উবায়ের সাথে সংঘাত এড়িয়ে গেছেন তবে সংঘাত এড়িয়ে সবচেয়ে বড় লাভ এটাই হয়েছে যে তার মুনাফিকই ধীরে ধীরে আপনা আপনি পরবর্তীতে বেশিরভাগ লোকই তার আসল উদ্দেশ্য ধরতে পেরে তাকে চলতে শুরু করে সে যখন কথা বলার জন্য উঠে দাঁড়াত সবাই তাকে থামিয়ে দিত বসিয়ে দিত এমনকি তার ছেলে আবদুল্লাহ একসময় বুঝতে পারেন তার বাবা একজন মুনাফিক এবং তিনি তার বাবাকে হত্যাও করতে চেয়েছিলেন এসব ঘটনা পরবর্তীতে আসবে ইনশাআল্লা তবে মূল কথা হল ইবিল উবায়ের সাথে সংঘাত এড়ানোর কারণে দীর্ঘ মেয়াদী একটি লাভ হয় আর তা হল তার আসল চেহারা মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে বর্তমান সময়েও আমাদের এই শিক্ষাটি অনুসরণ করা দরকার মুসলিমদের মাঝে অনেক নেতা অনেক আলিম আছেন যারা প্রকৃতপক্ষে ইসলামের চাদর পরে আছে নিজেদের স্বার্থ লাভের জন্য ভোট ব্যাংকের জন্য নিজেদের ক্ষমতা জিয়ে রাখার জন্য তারা ইসলামের নামে চটকদার স্লোগান দেয় দাবি করে তারা ইসলামকে ভালোবাসে ইসলামের জন্য তারা ত্যাগ করে সাধারণ মানুষরা তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারে না তাই তাদের অনুসরণ করে ভালোবাসে তাদের অনুসারীরা তাদের ব্যাপারে আবেগপ্রবণ হয়ে থাকে সমালোচনাও ও সহ্য করতে পারে না এদের ব্যাপারে মানুষদের সাবধান করতে হলে সতর্কতার সাথে করা প্রয়োজন যেন হিতে বিপরীত না হয় তৃতীয়ত মুসলিম নারীর সম্মান একজন মুসলিম নারীর সম্মান রক্ষার্থে করা কতটা গুরুত্বপূর্ণ রসল সাল্লাহ আলিউসালামের এই একটা সিদ্ধান্ত থেকেই বোঝা যায় আজকে মুসলিম বিশ্বে কত বোন কেঁদে চলেছেন অথচ সারা দেওয়ার কেউ নেই যেন দুনিয়া থেকে পুরুষ মানুষ উঠে গেছে অথচ কথা ছিল মুসলিম পুরুষ মাত্রই তার বনের ইজত রক্ষা করতে ঝাঁপিয়ে পড়বে আমাদের সেই শিক্ষা দিয়েছেন। এবং পরবর্তী জামানার খলিফারাও সেই সুন্নতারি অনুসরণ করেছেন আব্বাসীয় খলিফা আল মুতাসিমের সময় এক মহিলাকে এক রোমান সৈনিক লাঞ্ছিত করেছিল আল মুতাসিম সেই বনের আত্মিতে সারা দিয়ে তৎকালে সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে পুরো এক দল সৈন্য পাঠিয়ে দেন এই আল মুতাসিম শাসক হিসেবে ন্যায়পরায়ণ শাসক ছিলেন না তার অনেক ত্রুটি ছিল কিন্তু মুসলিম নারী সম্ভ্রমের ব্যাপারে তিনিও কোনো ছাড় দেননি কিন্তু বর্তমানে আমরা পুরো উল্টো একটি দৃশ্য দেখছি নিজেদের গদি রক্ষা করার জন্য পশ্চিমা প্রভুদের সন্তুষ্ট করার জন্য এখনকার শাসকেরা দেশের সম্পদ থেকে শুরু করে মুসলিম নারী পুরুষ সবকিছুকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিতে রাজি থাকে চতুর্থত আলওয়ালা ওয়ালবারা এই প্রসঙ্গে উবাদা এ বিনা উল্লেখযোগ্য রসুল সাহাবি উবাদা এবে সামিদ জাহিলিয়তের সময় ইহুদিদের বন্ধু ছিলেন এই ঘটনার পর তিনি নিজ থেকে গিয়ে রসুলামকে বললেন হে আল্লাহ রসুল আমার আনুগত্য তো আল্লাহ তার রসুলের প্রতি আর মোমিনদের প্রতি আমি ওইসব কাফিরদের সাথে সম্পর্ক ছেদ করলাম যত যাই হোক তাদেরকে আমি সমর্থন করব না মোনাফিক আবদুল্লাহ এ বিন ওবাই তখন উবাদাকে বলল তুমি কি করে পারলে এই লোকগুলোকে ভুলে যেতে এরা কি তোমাকে সাহায্য করেনি উবাদা কণ্ঠে বলেছিলেন, সেই দিন আর নেই আব্দুল্লাহ আমার বদলে গেছে। ইসলাম আগের সকল বন্ধুত্বকে মুছে দিয়েছে। তুমি আজকে এমন কিছুকে আক্র ধরে আছো যা আগামীকাল ভুল হিসেবে জানবে বনু কায়নুকাকে মদিনা ছেড়ে দেওয়ার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছিল তারা উবাদাকে তাদের অতীত জীবনের বন্ধুত্বের দোহাই দিয়ে অনুরোধ করতে থাকে যেন তাদের সময় বাড়িয়ে দেওয়া হয় কিন্তু তিনি তাদের বললেন না এক ঘন্টাও বাড়ানো হবে না যেদিন থেকে তোমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছ সেদিন থেকে তোমরা আর আমার বন্ধু নও ইবেন ওবাই আর ওবাদা দুটি মানুষ দুজনেই জাহলিয়াতে ইহুদিদের বন্ধু ছিলেন দুজনেই ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু ইসলাম পেয়ে ওবাদা বদলে যান আর ইবেন ওবাই যা ছিল তাই রয়ে যায় ইসলাম কিছু মানুষকে আপন করে কিছু মানুষকে করে পর জাহলিয়াতে ইহুদিরা উপাদার বন্ধ হলেও ইসলাম গ্রহণের পর তারা উপাদার শত্রুতে পরিণত হয় ইসলাম বন্ধুত্ব আনুগত্য এবং মিত্রতার নতুন সংজ্ঞা শেখায় এই ঘটনায় কোরআনের আয়াত নাজিল হয় ্লীনূতীুহ সৌলিয় বাগবুহম অউলিয় উ বগু ও ইন হল ইয় দিল কৌ নালিমি সকরী নী পুলু বিহী মর মুৌ নিহীমূন তুষন ইয় হে ইমানদার লোকেরা তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না কেননা এরা নিজেরা সব সময়ই একে অপরের বন্ধু তোমাদের মধ্যে কেউ যদি কখনও এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে আর আল্লাতালা কখনও জালিম সম্প্রদায়কে হিদায়ত করেন না অতঃর যাদের অন্তরে মুনাফিকির ব্যাধি রয়েছে তাদের তুমি দেখবে তারা দৌড়ে গিয়ে তাদের সাথে এই বলে মিনিতে হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে কোনো কোন এসে আমাদের উপর আপত্তিতে হবে পরে হয়তো আল্লাহতালা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন তখন লোকেরা নিজেদের মনের ভিতরে যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্য ভীষণ অনুতপ্ত হবে সুরা আয়াত একান্ন এবং দ্বিতীয় আয়াতে ইবেন ওবায়ের কথা বলা হয়েছে সে আশঙ্কা করছিল যদি তার মিত্র ইহুদীদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয় তাহলে সে বিপদে পড়বে সে ধরে নিয়েছিল ইহুদিদের সাথে থাকলেই সে নিরাপদে থাকবে মুনাফিকরা সাধারণত কাফিরদের কাছেই আশ্রয় ও নিরাপত্তা খোঁজে এটাই তাদের স্বভাব বলেন তিনি এর ফলে মুনাফিকদের প্রভু আর হাবি কমু হুম ফসবু খু হল দীন আনুময়ী অদ্দমিং খুম দীনি ফ চিল্ল হু বিকও বসতি হু বিপৌমিউিব্বিব্ব আজিলতি আদিলতি মুল কিনুজিদূ নিস তখন ইমানদার লোকেরা বলবে এরাই কিছু হলো সেসব মানুষ যারা আল্লাহ তাল নামে বড় বড় শপথ করতছে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে এই আচরণের ফলে তাদের কার্যকলাপ বিনষ্ট হয়ে গেল অতপর তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হে ইমানদারগণ তোমাদের মধ্য হতে কেউ তার দিন হতে ফিরে গেলে অচিরেই আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসেন আর তারাও তাকে ভালোবাসবে তারা মমিনদের প্রতি কোমল আর কাফেরদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর পথে জিহাদ করবে কোনো নিন্দুকে নিন্দাকে তারা ভয় করবে না এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন এবং আল্লাহ প্রাচুর্যের অধিকারেই সর্বজ্ঞ আল আলমাইদা আয়াত তিপ্পান্ন এবং চুয়ান্ন এই ঘটনার মাধ্যমে মদিনার ইতিহাস থেকে বন কায়নকার অধ্যায় সমাপ্ত হলো। তারা তাদের অস্ত্রশস্ত্র আর সম্পদ রেখে যেতে বাধ্য হল মুসলিমরা সেগুলো গণিমত হিসেবে লাভ করল বাকি দুই গোত্র বন নাজির আর বন কোরাইজার তুলনায় বন কায়নকা ছিল তুলনামূলকভাবে শক্তিশালী তাদের এই লজ্জাজনক পরিণতি দেখে বাকি দুই গোত্র ভয় পেয়ে গেল এবং কিছুটা চুপসে গেল কিছুদিনের জন্য তারা মুসলিমদের বিরোধিতা করা থেকে বিরত থাকল তবে সেটা কিছুদিনের জন্য তারাও একসময় আবার মাথা চাড়া দিয়ে ওঠে এবার আমরা আলোচনা করব বদর এবং অহুদের মধ্যবর্তী কিছু সামরিক অভিযান নিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার শুরু থেকেই নিরবিচ্ছিন্নভাবে মুসলিমরা জিহাদ করে আসছে পুরো দশ বছরের মাদানি যুগে ছোট বড় মিলিয়ে সত্তরটিরও বেশি সামরিক অভিযানের ইতিহাস সংরক্ষিত আছে অর্থাৎ গড়ে প্রতি দুই মাসে অন্তত একটি করে অভিযান সংগঠিত হত আমাদের মনে রাখতে হবে মদিনার ইসলামী রাষ্ট্র এখনকার সময়ের মতো কোনো অলস জাতীয়তাবাদ ভঙ্গুর রাষ্ট্র ছিল না যে শুধু নিজের সীমানার ভেতরে মাথা ঘামাবে এখনকার সময়ে মুসলিম দেশগুলো নিজেদের স্বাধীন হিসেবে দাবি করলেও কার্যত তার সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় অভ্যন্তরীণ রাজনীতি অর্থনৈতিক পলিসি শিক্ষা ব্যবস্থা সমন্বীতি সবই আন্তর্জাতিক বা আঞ্চলিক কুফরী শক্তির হাতে জিম্মি অন্যদিকে মদিনের রাষ্ট্র ছিল একটি আদর্শিক রাষ্ট্র যার আদর্শ ছিল ইসলাম এই রাষ্ট্রের মিশন ছিল মুসলিমদের প্রতিরক্ষা নিশ্চিত করা আল্লাহ তালার সার্বভৌমত্ব নিশ্চিত করা সমাজে ইসলামী বিশ্বাস ও মূল্যবোধকে লালন করা এবং ইসলামকে পৃথিবীর সমস্ত স্থানে ছড়িয়ে দেওয়া এই রাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী ভীষণ ছিল আর তাই শুরু থেকেই এই রাষ্ট্রকে সার্বক্ষণিক সামরিক তৎপরতায় ব্যস্ত থাকতে হয়েছে এই রাষ্ট্র সত্যিকার অর্থেই মুসলিমদের একটি স্বাধীন রাষ্ট্র ছিল এই রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহ রসুসাল্লু আলি ওয়াসাল্লাম এবং তারপরে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন একে একে চারজন খলিফা আবু বকর ওমার ওসমান এবং আলী রদেল আনহম তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না তারা কোন পরাশক্তির তোয়াক্কা করতেন না বহিশক্তের চাপ বা হুমকির সামনে তারা কখনো মাথা নথা করেননি আল্লাহকে ভয় করে তারা আল্লাহ সরিয়া দিয়ে মুসলিম ও অমুসলিমদের শাসন করেছেন আর তাই তাদের রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় খিলাফায় রাশিদা। অর্থাৎ নবতের পদ্ধতিতে এই চারজন খলিফা শাসন করেছেন পরবর্তীতে যারা এসেছেন তারা প্রায় সবাই মুসলিমদের বৈধ খলিফা ছিলেন তবে তাদের শাসন ব্যবস্থায় কম বেশি ত্রুটি বিচ্ছুতি ছিল এবং তাদের কেউ কেউ ছিলেন নয়পরায়ণ কেউ কেউ ছিলেন জালিম যে কারণে তাদের খিলাফতকে খিলাফায় রাশিদা বলা হয় না যাই হোক আলোচনা ফেরা যাক বদর আর ওহুদের মাঝে বেশ কিছু অভিযান সংঘটিত হয়েছিল আমরা এই পর্বে খুব সংক্ষেপে ছয়টি অভিযান নিয়ে আলোচনা করব আমরা আগেই বলেছি সামরিক তাৎপর্যের বিচারে এক একটি অভিযান আলাদাভাবে বদর কিংবা অহুদের মতো গুরুত্বপূর্ণ নয় কিন্তু সামগ্রিক বিচারে এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ এই অভিযানগুলোর আলোচনা থেকে আমরা কখনো কখনো কিছু তথ্য জানব কখনো কিছু সাহাবিদের ঘটনা জানব কিছু মূলনীতি আর শিক্ষা আহরণ করব এবং লাভ করব। প্রথম অভিযান অভিযান। বদর যুদ্ধের মাত্র সাত দিন পরেই এই অভিযান সংঘটিত হয় এ থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লু আলহিাস্লাম কতটা তৎপর ছিলেন মদিনা নিরাপত্তার ব্যাপারে রসল্লা বিভাগ জানতে পারে এখনকার পরিভাষায় এই ধরনের হামলাকে বলা হয় প্রি এম টিভি স্ট্রাইক হামলা চালানোর আগেই তাদেরকে হামলা করে বসা বনু সালিমের ছিল বর্তমানের পাহারাইনে এই অভিযানে তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি হিসাবে ভাগ করে দেওয়া হয় প্রশাসক ছিলেন সিবা ইবেন উরফুতা অথবা মাহতুম রাদু দ্বিতীয় বদরের যুদ্ধে পরাজিত হবার লজ্জা মোচন করার জন্য কুরাইসার সিদ্ধান্ত নেয় মুসলিমদের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে এই কারণে কুরাইশ নেতা আবু সুফিয়ান মোদিনার ইহুদি কোত্র বনোনাজিরের দারস্থ হয় বনোনাজির কোত্রের প্রধান সাল্লাম এ বেন বাসাতেই মেহমান হিসেবে ওঠে মোদিনার উপকণ্ঠে কিভাবে আক্রমণ করতে হবে সে বিষয় বিস্তর আলাপ আলোচনা হয় ইহুদিদের কাছ থেকে কুরাইশা অনেক মূল্যবান তথ্য লাভ করে আবু সুফিয়ান ঠিক করল আকস্মিক আক্রমণ করে মুসলিমদেরকে ভরকে দেবে কোন উদ্দেশ্য তা ছিল না কারণ তখন তার সামর্থ্য ছিল না সে চাচ্ছিল মুসলিমদের ওপর হামলা চালিয়ে যতটুকু পারা যায় ক্ষতিসাধন করা এই উদ্দেশ্যে সে দুইশো সৈন্য নিয়ে মদিনার উপকণ্ঠে উড়াইদ নামের এক স্থানে অতর্কিতে আক্রমণ করে এবং দুই জন মুসলিমকে হত্যা করে এরপর একটা খেজুর বাগানে আগুন লাগিয়ে পালিয়ে যায় এই খবর পাওয়া মাত্র ক্রোয়েশের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে রসুল্লাহ সৈন্য নিয়ে তাদেরকে তাড়া করার উদ্দেশ্যে বের হন কিন্তু আবু সৈন্য সমেত পালিয়ে যায় দ্রুত পালাবার জন্য তারা তাদের খাবার ফেলে রেখে চলে যায় এই খাবারের নাম হচ্ছে সাউিক এই খাবার ছিল এক প্রকারের গম বা বার্লি মুসলিমরা তাদের ফেলে রাখা খাবারগুলো রেখে দেয় এই কারণে এই অভিযানের নাম হচ্ছে গজওয়া আ সাউক পাঁচ দিন ধরে মুসলিমরা তাদের তাড়া করে এবং আক্রান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল দিতে থাকে অর্থাৎ সমস্ত জায়গা প্রদক্ষিণ করে বেড়ায় এই অভিযানে ক্রাইসদের সাথে মুসলিমদের মুখোমুখি কোন যুদ্ধ হয়নি তৃতীয় অভিযান গজওয়ায় জি আমার এই অভিযানটিও ছিল প্রিএম টিভি স্ট্রাইক অর্থাৎ শত্রুপক্ষের হামলার জন্য বসে না থেকে আগেভাগে তাদের উপর হামলা চালানো রসলাস আলিউসলামের গোয়েন্দা বিভাগ তথ্য লাভ করেন যে সালাবা এবং মুহারিব এই দুটি গোত্র পরিকল্পনা গোত্রিশ সাড়ে চারশো মুজাহিদের সমন্বয় গঠিত বাহিনী নিয়ে গোত্র দুটোর হুবান নামের শত্রুপক্ষের এক লোককে গ্রেফতার করা হল তাকে ইসলামের দাওয়াত দেওয়া হলে সে মুসলিম হয়ে যায় ওদিকে রসলাস আলহামের সেনাবাহিনী আসছে খবর পেয়ে গোত্র দুটো আশেপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায় এরপরও চুপসে একাকার তিনি বর্ম খোলে গায়ের কাপড় একটা গাছের সাথে ঝুলিয়ে কাপড় শুকানোর অপেক্ষায় গাছের নিচেই শুয়ে পড়লেন কখন যেন চোখ লেগে গেল এমন সময় শত্রুপক্ষের মোহারিব গোত্রপ্রধান দাসুর বেন আল হারিস চুপি চুপি সেখানে এলো হাতে খোলা তর বাড়ি রসুল দাঁড়িয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে জিজ্ঞেস করল এই যে মুহাম্মদ কে তোমাকে এখন আমার হাত থেকে বাঁচাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম এই হঠাৎ আক্রমণে এক কেউ ভোরকে না গিয়ে আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন আল্লাহ আমায় রক্ষা করবেন আর এই কথা বলার সাথে সাথে দাসুরের হাত থেকে তর পড়ে যায় সামনে সাথে রসুল্লাহসাল তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে বলতের মাঝে তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরত রসুল সে রসুল সাল্লাহু আলী কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে আল্লাহ রসুলও তাকে মাফ করে দিলেন দাসুর এরপর মুসলিম হয়ে যায় এবং অঙ্গীকার করে কখনও সে মুসলিমদের সাথে যুদ্ধ করবে না মুসলিম হয়ে গিয়ে সে তার গোত্রের কাছে ফিরে গেল তার গোত্রের লোকেরা তার মাঝে কিছু একটা পরিবর্তন দেখতে পেল তাদের কাছে মনে হল এই দাসুর আর আগের দাসুর নয় তারা তাকে জিজ্ঞেস করলো এই তোমার হয়েছেটা কি বলতো সে তার কাহিনী গোত্রকে শোনাল বলল জান কি হয়েছে ইয়া এক লম্বা লোক আমার সামনে এসে দাঁড়ল আর আমার বুকে ধাক্কা দিল আমি নিশ্চিত ওই লোকটা ছিল একটা ফেরেস্তা তাই আমি সাক্ষ্য দিলাম যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল আল্লাহর আর কোনদিন তাদের সাথে যুদ্ধ করব না এই লম্বা লোকটি ছিলেন আসলে ছিল আল্লাহর পক্ষ থেকে একটি গোত্রের লোকদের ইসলামের দাওয়াত দিলে অনেকেই মুসলিম হয়ে যায় চতুর্থ অভিযান সারিয়া আল কারদাহ আমরা আগেই বলেছি কুরাইসতে দুটো বাণিজ্যিক রুট ছিল একটি ছিল সিরিয়াগামী আর একটি ছিল ইয়েমেনগামী মুসলিমদের সাথে সংঘাতে জড়িয়ে পড়বার পর মক্কা থেকে সিরিয়াগামী বাণিজ্য পথটি অনিরাপদ হয়ে পড়ে কেননা তার কাছেই ছিল কাছে এই কারণে কুরাইশরা ভিন্ন একটি পথে তাদের ব্যবসায়িক পণ্য বহনে চিন্তা করে তারা নজর হয়ে এবার সিরিয়া প্রবেশের একটি পথ বের করে যদিও সেটা ছিল বেশ খরচ সাপেক্ষ তাদের এই নতুন পথে হানা দিতে রসুল উল্লাহ সাল্ল আলী সাল্লাম জাই দেবেন হারিস রাজ আনহুর নেতৃত্বে একশো মুসলিম বিশিষ্ট সারিয়া প্রেরণ করেন তারা সফলভাবে ক্রাইশ কাফেলা আক্রমণ করেন কাফেলার প্রহরীরা পালিয়ে যায় আর মুসলিমরা কাফেলা দখল করে নেয় অভিযানটি সংঘটি হয় আরবের কেন্দ্র নজদ এলাকার আল বাহরান। হিজড়ি তৃতীয় বর্ষে পরিচালিত এই অভিযানটি সংঘটিত হয়েছিল সেই বনুসালিম গোত্রের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মুসলিমরা বদরের ইমিডিয়েটলি পরেই কুদুরায় হামলা করেছিল কিন্তু এবারও তারা পালিয়ে যায় এবং মুসলিমরা সেখানে দশ দিন অবস্থান করেন এই সামরিক কি কি ছিল প্রথমত এই অভিযানগুলো মুসলিমদের জন্য নিছক সামরিক প্রশিক্ষণ ছিল না বরং অন্যান্য ইবাদতগুলোর মতোই জিহাদ করাও একটি ইবাদত আবার যখন জিহাদ ফরজ করা হয় তখন এর প্রশিক্ষণ নেওয়াও ফরজ এই অভিযানগুলোর মাধ্যমে তারা আল্লাহর ইবাদত করেছিলেন দ্বিতীয়ত এই যুদ্ধ চলাকালীন সময়ে সাহাবিরা রসল্লাহ সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে পারতেন তার সাথে ভ্রমণ খাওয়া দাওয়া ঘোরাফেরা করতে করতে রসল্লাহ আলিমের অসাধারণ ব্যক্তিত্বের কত রকম পরিচয় যে সাহাবিদের সামনে ফুটে উঠত তার কোন ইয়োত্তা নেই ফলে সাহাবিরা অনেক কিছু শিখতেও পারতেন আর এভাবেই আমরা বহু সুন্না সম্পর্কে জানতে পেরেছি তৃতীয়ত এই অভিযানগুলো মুসলিমদের জামাতবদ্ধ হয়ে থাকতে শেখায় দলবদ্ধ হয়ে থাকতে হলে আনুগত্য নিয়ম মেনে চলা আত্মত্যাগের মতো গুণ থাকা চাই রসুল্লাহ আলিহ আসালামের সাথে দীর্ঘ সময় থাকতে থাকতে সাহাবিরা এই কঠিন গুণগুলো আত্মস্থ করতে শিখেছিলেন উম্মার সক্রিয় অংশ হিসাবে কিভাবে বাস করা যায় তার জন্য এটি ছিল একটি শিক্ষা এই শিক্ষা খুবই জরুরি কারণ ইসলাম কোনো ব্যক্তি কেন্দ্রিক ধর্ম নয় এটি একটি সামষ্টিক ধর্ম ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইবাদতেই সমষ্টিগতভাবে পালন করা হয় যেমন সালাদ হজ উমরা জিহাদ ইত্যাদি এবং চতুর্থত এই অভিযানগুলোর মধ্যে বেশ কয়েকটায় মুসলিমদের সাথে শত্রুদের কোন সরাসরি যুদ্ধ হয়নি তবে কোনো যুদ্ধ না হওয়া মানে এই নয় যে মুসলিমরা এসব অভিযান থেকে কিছুই অর্জন করেনি সামরিক অভিযানের লক্ষ্য কেবল দখলদারিত্ব কিংবা শত্রুদের পরাজিত করা নয় এই অভিযানগুলোর মাধ্যমে শত্রুদের সফলভাবে মদিনা আক্রমণ থেকে বিরত রাখা সম্ভব হয়েছে এটা একটা অর্জন। এই অভিযানগুলোতে শত্রুরা পালিয়ে যাবার পরেও রসল সাল আলী আসলাম তার বাহিনী নিয়ে শত্রুর ঘাটিতে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন এই অবস্থানকে আধুনিক যুগের সামরিক মহড়ার সাথে তুলনা করা যেতে পারে এর মাধ্যমে প্রতিবেশী গোত্রগুলোকে মুসলিম সামরিক শক্তি ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে ধারণা দিয়ে সতর্ক করাই ছিল উদ্দেশ্য আজকের পর্বের তৃতীয় অংশে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্যাবিন আশরাফের হত্যাকাণ্ড বর্তমানকালে আমরা যুদ্ধ বলতে কেবল গুলি বোমা আর মিসাইলের যুদ্ধ বুঝে থাকি কিন্তু যুদ্ধের পরিসর কখনোই এতটা সংকীর্ণ ছিল না যুদ্ধ মানে কেবল অস্ত্রের যুদ্ধ নয় বরং মিডিয়ার যুদ্ধও এক প্রকার যুদ্ধ অস্ত্রের যুদ্ধ দিয়ে একজন মানুষের শরীর আর ভূমির উপর নিয়ন্ত্রণ করা যায় কিন্তু মিডিয়ার যুদ্ধ এর চাইতেও বেশি ক্ষতি করতে পারে মিডিয়ার যুদ্ধের মাধ্যমে একজন মানুষের মন ও মননকে দখল করা সম্ভব একজন মানুষের বিশ্বাসের প্রতি সন্দেহ ঢুকিয়ে দেয়া তার মানসিকতাকে দুর্বল করে দেয়া তাকে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত করে দেয়া ময়দানে আমার আগেই তার মনে ভয় ধরিয়ে দেওয়া এর সবই সম্ভব একটি সফল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে কাজেই মন মনন আর ময়দান ময়দানুদ্ধ মদিনায় কিছু লোক ছিল যারা মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধে লিপ্ত ছিল এরা রসুল্লাহ আলী বিরুদ্ধে আজে কথা বলত এবং মুসলিমদের বিরুদ্ধে লোকদের খেপিয়ে তুলত এই লোকগুলো কিছু ক্ষেত্রে ইসলামের সরাসরি ছত্রু থেকেও ভয়ঙ্কর এদেরকে রসুল্লাহ ছেড়ে দেননি সাইকুল ইসলাম এবিন তাইমিয়া তার বিখ্যাত গ্রন্থ আসারিম আল মাসুল্লা আলা সাতিম রসুল কিতাবে এই প্রসঙ্গে বলেন মুহারাবা অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ দুই প্রকার হতে পারে অস্ত্রের যুদ্ধ এবং কথার যুদ্ধ কথা দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে অস্ত্রের যুদ্ধ থেকেও ভয়ঙ্কর আমরা দেখেছি যারা মুখের কথা দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে রসুলুল্লাহ সাল্ল আলি ওয়াসলাম তাদেরকে হত্যা করেছেন কিন্তু যারা কেবল অস্ত্র দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লড়েছে তাদের কাউকে কাউকে তিনি ক্ষমা করে দিয়েছেন রসুলুল্লাহর মৃত্যুর পর এই আইনটিকে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে কথা ও কাজ দুইভাবেই ফিতনা বা অশান্তি ছড়াতে পারে কিন্তু কথার ফিতনা কাজের ফিতনা থেকেও বহুগুণ বেশি ভয়ঙ্কর আবার অন্যদিকে কথার মাধ্যমে যে কল্যাণ অর্জিত হয় তা কাজের মাধ্যমে অর্জিত কল্যাণ থেকে অনেকগুণ বেশি এটা প্রমাণিত যে আল্লাহ ও তা রসুল সাল্ল আলী আসালামের বিরুদ্ধে কথা দিয়ে যুদ্ধ করা অধিকতর নিকৃষ্ট অপরাধ দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রচেষ্টা আছে সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি কার্যকরী মদিনায় এরকম বেশ কিছু লোককে সাহায্য করা হয় যারা আল্লাহ সম্পর্কে আজে বাজে বক্ত যেমন আসমাবেন্ট এরা ছিল কিছু মিডিয়া এরা হাতে অস্ত্র তুলে নেয়নি এরা ইসলামের বিরুদ্ধে মুখের জবান দিয়ে যুদ্ধ করেছে এদেরকে হত্যা করা হয় তবে আসমাবেন মারোয়ান আর আবু ইফকের কাহিনী সিরাত ও ইতিহাস ইতিহাসগ্রন্থে বর্ণনা করা হলেও হাদিসের মানবিচারে এই দুটো ঘটনা মিডিয়ার একজন মুখপাত্র মুসলিমদের বিরুদ্ধে কথার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে কাবিন আল আশরাফের গুপ্ত হত্যা কাব ছিল জাতিগতভাবে আরোপ তার বাবা এক লোককে খুন করে তার গোত্র ছেড়ে পালিয়ে মদিনায় আশ্রয় নেয় মোদিনায় বন নাজিরের এক ইহুদি মহিলাকে বিয়ে করে এবং তার গর্ভে কাবের জন্ম জাতিগতভাবে আরব হলেও ধর্মবিশ্বাসে কাব ছিল ইহুদি সে ছিল বেশ ধনী একাধারে সে কবি আর বাকপটু আরবদের মাঝে তার বেশ সম্মান ছিল মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া ক্যাম্পেইনে সে ছিল সবচেয়ে সরল ইসলামের প্রতি বিদ্বেষ তৈরিতে তার ছিল সক্রিয় ভূমিকা বদরযুদ্ধে মুসলিমদের জয়ে শোকাহত কবি ক্যাবিন আশরাফ অস্ত্র হিসেবে বেছে নিল কবিতার ভাষা সে বলে বেড়াতে থাকে মহান কুরাইসদের এভাবে পরাজিত হবার চাইতে মরে যাওয়াই ভালো ছিল কবিতার মাধ্যমে সে রসল্লা সাল্ল আলী আসসালাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবাইকে খেপিয়ে তুলত মক্কায় গিয়ে কুরাইসদের সাথে সময় কাটাতো তাদের দুঃখের সঙ্গী হত প্রতিশোধ নেবার জন্য উদ্বুদ্ধ করত মক্কায় বসেই রসল সাল আলহামকে ব্যঙ্গবিত্রুপ করে সে বহু কবিতা লেখে তার কবিতায় আরও এমন শব্দ থাকত যা সহ্য করার মতো নয় নাম উল্লেখ করে সে সাহাবিদের স্ত্রী ও সৌন্দর্য নিয়ে নোংরা কবিতা লেখা শুরু করে একদিন আবু সফিয়ান তাকে জিজ্ঞেস করে আচ্ছা কাব বলত আল্লাহর কাছে কোন ধর্ম বেশি প্রিয় আমাদের ধর্ম না মোহাম্মদের ধর্ম কাব উত্তর দেয় তোমরাই তাদের থেকে বেশি প্রাপ্ত। একজন ইহুদি হিসেবে কা ভালো করে জানত যে মুশ্রিকদের পৌত্তলিক ধর্মের ভিত্তি নেই। তবুও সে তাদেরকে খুশি করার জন্য তাদের ধর্মকে সঠিক বলে ফত দিল কাবিন আশরাফের মিডিয়া যুদ্ধের মোকাবেলায় রসুল্লা সাল্লু আলী আসালাম প্রথমে বেছে নিলেন এই কাজের জন্য যোগ্য সাহাবি হাস্তানি বে সাবিদ রানহকে তিনি ছিলেন মুসলিমদের মাঝে সেরা কবি হাসান সাবিত এমন সব ব্যাত্ম কবিতা লিখলেন যে মক্কার লোকেরা একে একে সবাই কাব আশরাফকে তাদের ঘর থেকে বের করে দিল যেমন কাব মক্কায় আল মুতালিব এ বেন আবি ওয়াদা এবং তার স্ত্রী আতিকা বিদ্যে উসাইদের বাসায় অতিথি হিসেবে ছিল হাস্তান এ বিন রহু তখন আতিকা এবং তার স্বামীকে নিয়ে কঠিন ভাষায় নিন্দা করে এমন একটি কবিতা লিখলেন যে আতিকা ও তার স্বামী কাবকে ঘর থেকে বের করে দিতে বাধ্য হলো। হাস্তানের কবিতার একটি লাইন ছিল যা বাংলা করলে এমন দাঁড়ায় তুমি তো ইতর গোলামদের কাদালে এবার তুমি নিজেও কাঁদ যেমন ছোট কুকুর ছোট কুকুরের জন্য চিৎকার করে কাঁদে অর্থাৎ হাস্তান খুবই তীক্ষ্ণ আর বিদ্রুপের ভাষায় কবিতা লিখে কাবকে আক্রমণ করেছিলেন কাবের চরিত্র হনন করে সকলের সামনে খুব জঘন্য আর বাজে চরিত্র হিসেবে তুলে ধরছিলেন যার ফলে সে মক্কার যে বাড়িতেই আশ্রয় সে বাড়ি থেকেই তাকে বের করে দিচ্ছিল এভাবে সে মক্কা থেকে চলে আসতে বাধ্য হয় তৎকালীন আরবে কবিতাই ছিল মিডিয়া একটি তীক্ষ্ণ সাহিত্যরসময় ঝাঝালো কবিতা মুহূর্তের মধ্যে পুরো আরবে ছড়িয়ে ছ অনেকটা যেভাবে আজকাল কোনো একটি লেখা ছবি বা ব্লগ পোস্ট ইন্টারনেটে ভাইরাল হয় কবিতা যেমন কাউকে সম্মান এনে তেমনি এই কবিতাই ছিল কারো ইচ্ছত হানি করার মোখ্যমস্ত্র আজকের দিনে মিডিয়াও সেরকম মিডিয়া মানুষকে যা বলে মানুষ তাই বিশ্বাস করে মিডিয়া চাইলে যে কাউকে হিরো বানাতে পারে আবার যে কাউকে বানাতে পারে সন্ত্রাসী আন্তর্জাতিক মিডিয়া গোটা পৃথিবীর মানুষের চিন্তা প্রভাবিত করতে পারে জনমত নিয়ন্ত্রণ করতে পারে কাবিন আশরাফও ঠিক একই কাজ করছিল সে রসুল্লাহর বিরুদ্ধে একটি মিডিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছিল এবং সামরিক যুদ্ধের প্রভাবক হিসেবে কাজ করছিল মক্কা থেকে বিতাড়িত কাব মদিনায় ফিরে আসতে বাধ্য হল লঙ্ঘন করার জন্য যা যা যথেষ্ট তা সবই কাব করেছে সে আল্লাহ রুসাল্লা অবমাননা করেছে মুসলিমদের ব্যঙ্গ করেছে মুসলিম নারীদের নিয়ে আজে কবিতা লিখেছে এর প্রত্যেকটি সনদ লঙ্ঘন করার জন্য যথেষ্ট ছিল আর মুসলিমদের বিরুদ্ধে ক্রাইসে যুদ্ধ করতে উৎসাহ প্রদানের অপরাধ তো আছেই এর ফলে সে একটি বৈধ সামরিক লক্ষ্য পরিণত হল তাকে হত্যা করার জন্য আর কোনো বাধা থাকল না আর তাই রসুল্লাহ সাল্লাহ তাকে পুরোপুরি দমন করার জন্য দ্বিতীয় কৌশল হাতে নিলেন ঘটনাটা ইমাম বুখারি রহিমাহুল্লাহ একাধিক সূত্রে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু তার সাহাবিতে জিজ্ঞেস করলেন আল্লাহ ও তা রসুলের ক্ষতি করেছে যে পাপিষ্ঠ সেই কাবিবিন আশরাফের হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে এমন কে আছে এগিয়ে এলেন আনসারী সাহাবি মুহাম্মদ বিন মাসলামা বললেন। আল্লাহ রসুল আপনি কি চান আমি তাকে হত্যা করি হ্যাঁ চাই তাহলে আমাকে কিছু মিথ্যা কথা বলার অনুমতি দিন রসুল্লাহ আলিম বললেন ঠিক আছে যা তুমি ভালো মনে করো বলো মোহাম্মদ এ বিন মাসলামা একা একাই কাবের কাছে গেলেন বললেন দেখো কষ্টের কথা আর কি বলবো তোমাকে এই এই মুহম্মদ লোকটা আমাদের কাছে চায় অথচ আমাদের নিজেদের পেটেই ঠিকমতো দানা মানে তোমার কাছে এসেছি কিছু ঋণের জন্য মুহম্মদ বিন মাসলামা এসব কথা বলে কাব এ বিন আশরাফের আস্থাভাজন হবার চেষ্টা করছিলেন কাব বলল সবে তো শুরু আল্লাহর কসম করে বলছি ওই লোক তোমাদেরকে অতিষ্ঠ করে তুলবে বললেন, হুম, তার শেষ আমি দেখে কিন্তু যেহেতু এখন তাকে মেনে এখনই তার সঙ্গে ত্যাগ করা ঠিক হবে না সে যাই হোক আমি তোমার কাছে কিছু খাবার ধার চাই এই ধরো দু এক ওয়াসা খোলেই চলবে কাব বলল ঠিক আছে কিছু একটা বন্দক রাখো আমার কাছে তোমাদের নারীদের বন্দক রাখো কাব প্রস্তাব করল কি বল তুমি এটা কি হয় তুমি হলে আরবের সবচেয়ে সুদর্শন পুরুষ আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের ছেলেদের বন্ধক রাখো না না না সেটাই বাকি ভাবে করি এটা খুব লজ্জা লোকে আমাদের ব্যাপারে আজে বাজে কথা বলা বলি করবে সামান্য কিছু খাবারের জন্য আমরা আমাদের সন্তানদেরকে বন্ধক দিয়েছি তার চেয়ে বরং ভালো তোমার কাছে কিছু অস্ত্র বন্ধক রাখি কাব রাজি হল বলল আচ্ছা ঠিক আছে তাই করো। মোহাম্মদ এ বেন মাসলামা রাজ আনহ অস্ত্র আনতে চলে গেলেন ব্যাপারে এই যে এক লোক তার কারণে আজ আমাদের যত দুর্ভোগ আরব রাজ আমাদের বিরুদ্ধে এক হয়েছে আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে পরিবার পরিজন ধ্বংস হতে চলেছে জীবন অতিষ্ঠ হয়ে গেছে মেয়েরা দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে কাব বলল আল আশরাফের ছেলে আমি পরিস্থিতি যে এই পর্যায়ে গড়াবে তা কি আমি তোমাদের বলিনি রসল আলি বিরুদ্ধে এসব কথাবার্তা বলে আবু নাইলাও কাবের কাছে বিশ্বস্ত হবার চেষ্টা করছিলেন তিনিও কাবের কাছে কিছু অস্ত্রের বিনিময়ে খাবার কেনার চুক্তি করলেন সেই সাথে আরও কিছু বন্ধুকে নিয়ে আসতে চাইলেন বললেন যে তারাও অস্ত্র বন্ধক রেখে কিছু খাবার নিতে চায় কাব রাজি হল সেদিনের মতো তিনি চলে গেলেন ফিরে এলেন পাঁচ জনের একটি দল নিয়ে দিনটি ছিল তৃতীয় হিস্ত্রী চোদ্দই রবিউলা রসল তাদেরকে বাকিয়াল কাছে আবুন আইলা কাবের বাসায় এসে তাকে ডাক দিলেন কাব তখন সবে মাত্র বিয়ে করেছে তার বিবাহিতা স্ত্রী রাতের অন্ধকারে আবুন আইলার ডাক শুনে ভয় পেয়ে গেল স্বামীকে বলল কোথায় যাচ্ছ তুমি কাব বলল আমার ভাই আবুন আমাকে ডাকছে সে বলল তুমি যেও না মনে হলো এই সর থেকে যেন রক্ত ঝরে পড়ছে আরে না তুমি কোনো চিন্তাই করো না ও আমার ভাই আবু নয়লা যার পৌরুষ আছে সে বর্ষার লড়াই সারা দিতে ভয় করে না বুঝলে নতুন স্ত্রীর কাছে নিজেকে বিশেষ কিছু একটা প্রমাণ করতে গিয়ে কাব নিচে নেমে এল নিচে সাহাবিরা দাঁড়িয়েছিলেন তাকে প্রস্তাব দিলেন কাব এক কাজ করে চল আজও ঘাঁটির দিকে যাই কাব রাজি হল তারা তাকে দুর্গ থেকে সরিয়ে দূরে নিতে চাচ্ছিলেন পূর্ব পরিকল্পনা অনুসারে আবু নাইলা অথবা মাসলামা দুজনের একজন কাবের চুলে হাত রেখে জিজ্ঞেস করলেন বাহ তোমার শরীর থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে কাব বলল এই সুন্দর ঘ্রাণ তার স্ত্রী থেকে এসেছে মোহাম্মদ এ মাসলামা জিজ্ঞেস করলেন আচ্ছা আমি কি তোমার এই সুগ্রাণ নিতে পারি অবশ্যই পারো কাব বলল মোহাম্মদ এ বিনামা কাবের চুল ধরে সুগ্রাণ নিলেন দলের অন্য সদস্যদের তিনি আগেই বলে রেখেছিলেন তিনি সংকেত দেয়া মাত্র যেন তারা একযোগে কাবের উপর ঝাঁপিয়ে পড়েন কিছুক্ষণ হাঁটার পর মোহাম্মদে বিন মাসলামা আবার গন্ধশোকে দেখতে চাইলেন কাব এবারও রাজি হল এইবার তিনি সুযোগ মতো তার মাথা জাপটে ধরলেন অন্যদেরকে ডেকে বললেন আশোতমরা বাকিরাও এগিয়ে এলেন আর তরবারি দিয়ে কাবকে কোপাতে লাগলেন কিন্তু শরীরে বর্ম থাকায় হত্যা করতে পারলেন না কাব চিৎকার করে উঠল সাথে সাথে দুর্গের আলো চলে উঠল মোহাম্মদ রাজিউল্লাহ বুঝলেন সময় কম একটা ছুরি বের করে কাবের তলপেটে সজরে চালিয়ে দিলেন কাব শেষ হয়ে গেল সবাই চলে এলেন ধস্তাধস্তির সময় এলোপাতারি তরবারি চালনার ফলে জনের মধ্যে একজন আহত হয়েছিলেন তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তাকে কোলে করে মদিনা নিয়ে আসতে হয় মদিনার উপকণ্ঠে পৌঁছেই তারা দেখা পেলেন রসুল্লাহ রসুল্লা সাল আলী আসালাম মিশনের সাফল্য দেখে খুশিতে বললেন এই মুখগুলো উজ্জ্বল হোক আর তারাও বললেন আপনার চেহারা উজ্জ্বল হোক ইয়া রসুল্লাহ আলহাম এগিয়ে এসে আহত সাহাবির ক্ষতস্থানে হাত রাখলেন সঙ্গে সঙ্গে তিনি আগের মতো সুস্থ হয়ে গেলেন এখন কাবেন আশ্রফের হত্যা থেকে আমরা কি কি শিক্ষা পাই কয়েকটা পয়েন্টে আলোচনা করা যাক ইনশাআল্লাহ এক নম্বর পয়েন্ট সাহাবিদের নিবেদিত আত্মা রসুল্লাহ সালু আলী যে আদেশ সাহাবিরা খুব গুরুত্বের সাথে গ্রহণ করতেন কাব আশ্রফকে হত্যা দায়িত্ব নেয়ার পর তিন দিন কিছু খেতেই পারেননি এই খবর খবরের কাছে পৌঁছলে তিনি বললেন মোহাম্মদ মাসলামা কি হয়েছে তোমার তিনি জবাব দিলেন হে আল্লাহ রসুল আমি তো আপনাকে কথা দিয়েছি কিন্তু জানি না সে কথা আমি রাখতে পারবো কিনা মোহাম্মদ মাসলামা খুবই উদ্বিগ্ন ছিলেন ভয় পাচ্ছিলেন এমনটা নয় বরং রসুল্লাহ সাল্লাহ আলহামের দেয়া মিশন সফলতার সাথে সম্পন্ন করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত ছিলেন চিন্তায় উদ্বেগে তিন দিনের জন্য খাওয়া দাওয়া বন্ধই হয়ে যায় এটাই বলে দেয় সাহাবিরা তাদের কাজের ব্যাপারে কতটা নিবেদিত ছিলেন তারা রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের কোন আদেশকে হালকাভাবে নিতেন না যদি কথা দিতেন তবে সেটা করেই ছাড়তেন রসুল্লাহু আলি আসলাম তাকে শান্ত ও নির্ভর করতে বললেন তুমি তোমার সাধ্যের মধ্যে সর্বোচ্চটা কর ফলাফল আল্লাহর হাতে অর্থাৎ তিনি বলছেন তুমি সাধ্যের সবটুকু ঢেলে দাও তাহলেই আল্লাহ আজাল তোমার আমলকে কবুল করবেন তোমার কাজের পরিণতির জন্য তুমি দায়ী থাকবে না দায়ী থাকবে কেবল সাধ্যে সবটুকুদের চেষ্টা করেছ কিনা সেই ব্যাপারে এর ফলাফল যা হবার সেটাই হবে কাজেই ভালো কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে চাই করি না কেন ছোট হোক বা বড় হোক যেন তেন না করে সুন্দর ও সুচারুরূপে করা যায়। এবং একই সাথে দরকার নিজেদের করা প্রতিজ্ঞা পূর্ণ করার ব্যাপারে সচেষ্ট হওয়া কথা না রাখা মুনাফিকদের লক্ষণ ঘটনার প্রতিক্রিয়া আবু দাউদের একটি বর্ণনা অনুসারে এই ঘটনার পর ইহুদি এবং মুশ্রিকরা খুব ভয় পেয়ে যায় তারা পরদিন সকালে এসে রসলুল্লোর কাছে এসে বলে গতকাল রাতে আমাদের নেতাকে হত্যা করা হয়েছে তখন রসুল্লাহ সাল্লু আলী ওয়াসলাম তাদেরকে কাবকে কেন হত্যা করা হয়েছে সে কথা উল্লেখ করেন এরপর তাদের সাথে কৃত চুক্তি নবায়ন করেন বা তাদেরকে একটি অঙ্গীকার নামা লিখে নিয়ে আসতে বলেন যেখানে তারা এই ধরনের কাজ দ্বিতীয়বার না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয় হত্যার কারণ কাতকে কোন পন্থায় এবং কেন হত্যা করা হয়েছিল সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে শাইক এবেন তাইমিয়া রেহমাউল্লাহর বিখ্যাত আসারিম আল মাসুল আল সেখানে রসুল কিতাবেদের একটি বর্ণনা এসেছে সেখানে বলা হয়েছে। পরদিন সকালে ইহুদিরা মুশ্রিকদের সাথে নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের কাছে এসে বলল আমাদের নেতাকে গতরাতে রাতে গুপ্ত হত্যা করা হয়েছে অথচ আমরা জানি সে কোনো অপরাধ করেনি তখন রসুল্লাহ আলীদেরকে বললেন যদি সে অন্যদের মতো চুপ থাকত তাহলে তাকে হত্যা করা হত না কিন্তু সে আমাদের কষ্ট দিয়েছে তার কবিতার মাধ্যমে আমাদের ব্যঙ্গ করেছে তোমাদের মধ্যে কেউ যদি একই রকম কাজ করে তাহলে তর দিয়েই আমরা তার সাথে বোঝাপড়া করব অর্থাৎ ইহুদি ও মুশিকদের অভিযোগ ছিল কেন রাতের আধারে হামলা চালিয়ে অতর্কিতে কাবকে হত্যা করা হয়েছে তারা এই হত্যাকাণ্ডকে চুক্তিবিরোধী এবং বিচার বহির্ভূত হিসাবে সাব্যস্ত করতে চাইছিল। চাইছিলাম তখন তাদেরকে বললেন কাবের মতো অনেকেই আছে যাদের অন্তরে ইসলাম বিদ্বেষ আছে কিন্তু কেবল কাবকে হত্যা করা হয়েছে কারণ সে কথার মাধ্যমে মুসলিমদের কষ্ট দিয়েছে এবং ব্যঙ্গাত্মক কবিতা লিখেছে কেন কাব এমন আশরাফকে হত্যা করা হয়েছে সেই আলোচনায় শাইকুল ইসলাম এ বিন তাইমিয়া রেহমাহ মন্তব্য করেন কাবকে হত্যা করা হয়েছে তার কবিতার জন্য যা সে মক্কায় যাওয়ার আগেই লিখেছিল কাব যা অপকর্ম করেছে সেগুলো করেছে জবান দিয়ে কাফিরদের মৃত্যুতে তার রচিত শোককথা মুসলিমদের সাথে যুদ্ধে কুরাইশদের উৎসাহ দেওয়া তার অভিশাপ বাণী মানহানিকর কথাবার্তা দিন ইসলামকে ছোট করা এবং কাফিরদের দিনকে প্রাধান্য দেওয়া এই সবকিছু সে করেছে জবান দ্বারা সে মুসলিমদের সাথে শারীরিকভাবে যুদ্ধ করেনি বরং সে মুসলিমদের ক্ষতি করেছে তার জবান দিয়ে এটা তাদের জন্য প্রমাণ যারা কাবকে কেন হত্যা করা হয়েছে এই বিষয় তর্ক করে আর এটা পরিষ্কারভাবে প্রমাণিত যে যে কেউ আল্লাহ ও তার রসুলকে কবিতা এবং সম্মান সম্মানহানির মাধ্যমে কষ্ট দেবে তার জান মালের কোন নিরাপত্তা থাকে না সামরিক অপারেশনে ধোকা দেওয়ার বৈধতা মোহাম্মদ এ মাসলামার কাছে মনে হয়েছিল মিথ্যার আশ্রয় নিয়ে শত্রুর আস্থাভাজন হতে পারলে এই অপারেশনটি সফলভাবে করা যাবে তাই তিনি মিথ্যা অনুমতি চেয়েছিলেন এবং রসুল্লাহ সেটার অনুমতি দিয়েছিলেন এই থেকে বোঝা যায় মোহাম্মদ মাসলামা যদি এই মিশন সফল করার জন্য কুফরি করার অনুমতি পান তাহলে একজন মুসলিম এই ধরনের কাজ সম্পন্ন করার জন্য নিদেন পক্ষে কুফোরি থেকে ছোট কাজ করার অনুমতি রাখে উদাহরণস্বরূপ যদি শত্রু বাহিনীর মধ্যে একজন মুসলিমকে গোয়েন্দাগিরি করতে হয় ক্ষেত্রে আলিমরা বলেছেন যে সে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়বে এবং বসে পড়তে না পারলে আঙ্গুলের ইশারায় নাম পড়বে যদি সেটাও সম্ভব না হয় তাহলে চোখের ইশারায় নামাজ পড়বে মুহাম্মদ বিন মাসলামা নবীজ সাল্লু আলহিস্লাম সম্পর্কে কটুক্তি করেছিলেন সাধারণ অবস্থায় এটা ভয়াবহ কুপুরি কিন্তু বিশেষ প্রয়োজনে সেটা অনুমোদিত ছিল অর্থাৎ সামরিক অভিযানের ক্ষেত্রে সাধারণ নিয়মের ব্যতিক্রম আছে ইহুদিদের সাথে শত্রুতা জাতিগত কারণে নয় ধর্মবিশ্বাসের কাব ইহুদি হলেও জাতিগতভাবে ছিল সে আরব এটি প্রমাণ করে ইহুদীদের প্রতি মুসলিমদের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তা জাতিগত কারণে নয় হিটলারের আদর্শ ছিল জাতীয়তাকেন্দ্রিক সে ভাবত ইহুদি জাতি থেকে জার্মান জাতি উত্তম আমরা সেটা মনে করি না জাতি পরিচয় নিয়ে আমাদের কোন মাথাবাথা নেই আমাদের আপত্তি মন মানসিকতা নিয়ে ইউদিরা তাদের হীন মনমানসিকতার জন্যই মোহাম্মদ সাল আলি ওসলাম ও মুসলিমদের নামে কটুক্তি করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ধোকা দেয় তাদের পরিচয় নয় বরং তাদের কাজেই তাদেরকে মুসলিমদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় ছয় নম্বর পয়েন্ট সব যুদ্ধ ময়দানে হয় না অনেক সময় গুপ্ত হত্যার মাধ্যমে আল্লাহর দুঃশ্মদের অনেক বেশি ক্ষতি করা সম্ভব কাবেন আল আশরাফের ক্ষেত্রে তাই হয়েছে তাকে গুপ্ত হত্যা করা হয়েছে অনেকে মনে করেন ইসলাম বিদ্বেষীদের মিডিয়া প্রোপাকাণ্ডার জবাব কেবল মিডিয়া দিয়েই দিতে হবে কিন্তু আমরা দেখেছি আল্লা রসুল সাল্লু আলী হাসানের মোকাবেলা করেছেন তেমনি তিনি মোহাম্মদ এ বিন মাসলামাকে পাঠিয়েছেন তাকে হত্যা করার জন্য আল্লাহ রসুলকে গালি দেওয়া কুফরি আর এই কাজের শাস্তি হল মৃত্যুদণ্ড আমাদের আজকের পর্ব শেষ করব আমরা দুটো বিয়ের ঘটনা দিয়ে প্রথমটি হচ্ছে আল্লাহ রসুলের সাথে সাথে মারা যাবার পর অমর রাজ আনহু গেলেন উসমান রাজিয়াল কাছে নিজেই মেয়ের প্রস্তাব নিয়ে গেলেন উসমান তার প্রস্তাব ফিরিয়ে দিলেন বললেন তিনি এখন বিয়ের কথা ভাবছেন না অমর রাজ কিছুটা মনক্ষুণ্ণ হলেন এরপর তিনি গেলেন আবু বাকর কাছে আবু বকর তার প্রস্তাবের জবাবে হ্যাঁ না কিছুই বললেন না ওমার আরও রেগে গেলেন এর কিছুদিন পর আল্লাহ নিজেই পাঠিয়ে হাফসাকে বিয়ে করে নেন হাফসা এভাবে হয়ে গেলেন ওম মাহাদ মো একজন তখন আবুবকর এসে ওমারকে বললেন তুমি নিশ্চয়ই আমার উপর রাগ করেছিলে কারণ আমি তোমাকে হ্যাঁ না কিছুই বলিনি তাই না ওমার বললেন হ্যাঁ তাই আবু বকর তখন বিষয়টা ব্যাখ্যা করলেন বললেন আমি আল্লা রসুলের মুখে হাফসার কথা শুনেছি আমি আল্লাহ রসুলের কোন গোপন খবর প্রকাশ করতে পারি না তাই চুপ ছিলাম যদি আল্লা রসুল সাল্লি হাফসাকে বিয়ে না করতেন তাহলে আমি তাকে বিয়ে করে নিতাম অর্থাৎ আবু বকর জানতেন যে আল্লাহ রসুল সাল্ল আলহ্লাম হাফসাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী ছিলেন আর এই কারণে তিনি হ্যাঁ না কিছুই বলেননি এখানে একটা বিষয়ে খেয়াল করার মতো সাহাবিদের উদার চেতা আচরণ যোগ্য পাত্র পেলে তারা নিজেরাই নিজেদের মেয়ের বিয়ের প্রস্তাব তুলতেন এ নিয়ে তাদের মধ্যে কোন রকম অহংবোধ বা অযথা সংকোচ কাজ করত না দ্বিতীয় বিয়ের ঘটনাটি হচ্ছে নিজের রসুল্লাহার সাথে আলী রানহুর একটা দাসী ছিল সেই দাসী জানতে পারলেন ফাতিমা রানহুর বিয়ের প্রস্তাব আসছে সেই দাসী তখন আলীকে বললেন আপনি কি জানেন ফাতিমার জন্য বিয়ের প্রস্তাব আসছে আলী বললেন না জানি না তো দাসী তখন বললেন হ্যাঁ ওনার জন্য বিয়ের প্রস্তাব এসেছে আপনি কি নবীজির কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছেন না আলী তখন যুবক হাতে তার অর্থ করি নেই বললে চলে আলীর দেয়াল আহ বললেন আমি কিভাবে বিয়ে করব আমার তো টাকা পয়সা কিছুই নেই কিন্তু আলীর সেই দাসী আলীকে চাপাচাপি করলেন বললেন আপনি যদি নবিজির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান দেখবেন উনি ঠিকই আপনার কাছে মেয়েকে বিয়ে দিবেন। শেষ পর্যন্ত আলীরায়ু বিয়ের প্রস্তাব নিয়ে নবীজির কাছে গেলেন নবীজির পাশে গিয়ে বসলেন কিন্তু লজ্জার কারণে মুখ ফুটে বিয়ের কথা তুলতেই পারছেন না আলীকে দেখেই বুঝতে পারলেন আলী বোধ কিছু একটা বলতে এসেছেন তিনি জিজ্ঞেস করলেন কি খবর আলী কিছু বলবে নাকি কিন্তু আলী এবারও চুপ করে থাকলেন কিছুই বললেন না নবীজি তখন নিজ থেকেই বললেন তুমি সম্ভবত ফাতিমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছ তাই না আলী বললেন জি নবিজি তখন বললেন আচ্ছা মোহরানা আদায় করার মতো কিছু আছে তোমার না আল্লাহ রসুল সেরকম তো কিছু নেই বললেন তোমার একটা বর্ম আছে না ওতেই চলবে আলী সেই বর্ম দিয়েই মোহরানা আদায় করলেন বিয়ে হয়ে গেল আলীর সাথে আল্লাহ রসুল সাল্লু আলী আসসালামের মেয়ে ফাতিমার মদিনার নেতার মেয়ের বিয়ে হল সামান্য একটি বর্মের মোহরানা দিয়ে ঘাস দিয়ে যেমন অনারম্বর জীবনযাপন করতেন তেমনি নিজ পরিবারকেও সাদামাটা জীবনযাপনে উৎসাহ দিতেন আলী আর ফাতিমার সংসার ছিল সাদাশীদের সংসার বিলাসিতা তাদের জীবনে কখনোই ছিল না আমরা একটি ঘটনা জানি যেখানে ফাতিমারা দেওয়া আনহু নবীজি সাল্লিউসালামকে বলেছিলেন ঘরের কাজকর্মের জন্য তার খুব কষ্ট হচ্ছে তার হাত শুষ্ক হয়ে গেছে শরীরে দাগ পরে গেছে তিনি নবীজির কাছে একটা দাস বা সেবক চাচ্ছিলেন যে তাকে ঘরের কাজে সাহায্য করবে আল্লাহ বলে আসুফ্ফার অধিবাসীরা না খেয়ে আছে আমি তোমাদেরকে কিভাবে একটা দাস দেই আমি এই দাসদেরকে বিক্রি করে দেব সেই টাকা দিয়ে আসুফ্ফার অধিবাসীদের পেছনে খরচ করব কিছুক্ষণ পর তিনি তাদের রুমে গেলেন তাদেরকে বললেন তোমরা আমার কাছে যা চেয়েছ তার থেকেও ভালো কিছু আমি তোমাদেরকে দেব আমি তোমাদেরকে দিচ্ছি এমন কিছু যা জিব্রিল আমাকে শিখিয়েছেন প্রত্যেক সালাতের পর তোমরা দশ বার সুফায়নুল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ এবং দশ বার আল্লাহ আকবর পড়বে আর যখন ঘুমাতে যাবে তখন ৩৩ বার সুফায়নুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর পড়বে আল্লাহ রসুল সাল্লাস্লাম ছিলেন একজন রাষ্ট্রপ্রধান তিনি চাইলেই একটা দাস তার মেয়ে আর তার মেয়ের স্বামীর কাজের সুবিধার জন্য দিতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি তিনি মসজিদের কষ্টের কথা ক্ষুধার্তেছেন আলী আর ফাতিমার কষ্ট হচ্ছিল সত্যি কিন্তু অন্তত তারা না ছিলেন না আল্লাহ এভাবেই ইনসাফ শিক্ষা দিয়েছেন নিজে সাদা সিদে জীবনযাপন করেছেন নিজের পরিবারের জন্য তাই চেয়েছেন আল্লাহ রসুল সাল্লু আলিউলামের এই শিক্ষার প্রতিফলন আমরা দেখি ইসলামের চতুর্থ খলিফা আলীরা দিলুর জীবনে যেই জিকিরগুলো আলীকে নবীজি শিখিয়ে গেছেন আলী সময় সেই জিকিরগুলো করেছেন কখনও এই ইবাদতটি ছেড়ে দেননি বহু বছর পর সিফিনের যুদ্ধে সেই রাতে যখন প্রচণ্ড চাপ আর উত্তেজনার একটি সময় পার করছিল সবাই তখনও তিনি এই জিকিরের ইবাদত ছেড়ে দেননি তিনি যখন খলিফা হয়েছিলেন তখনও তিনি ছিলেন সেই যুবক পয়সা আলী সাদাশীতে অনারম্বরহীন তার ব্যাপারে গিরার এবং দামারা বলেছিলেন তিনি এই দুনিয়ার আর দুনিয়ার প্রলোভনের প্রতি বিমুখ ছিলেন রাত আর রাতের অন্ধকার তার ভালো লাগত যখন তিনি আল্লাহর জিকির করতেন সালাত আদায় করতেন এবং কোরআন পাঠ করতেন আল্লাহর কসম আল্লাহর ভয় তিনি কতই না কাঁপতেন তার অন্তর্দৃষ্টি ছিল তিনি গভীরভাবে ভাবতেন তিনি খাটো কাপড় পরতেন আর তার খাবার ছিল একেবারে সাধারণ আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা ইনশাল্লাহ অহুদের যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করব অন্যান্য সম্পর্কে ডেসবুক পেজ ডবসবুক ডট কমিয়া অথবা ইউটিউব চ্যানেলশ রেইন মিডিয়া চ্যানেল wwwyoutubecom জিরো